তারপরে আমার নাটকের কথা জিজ্ঞ করছিলেন দুবের এবং শ্যামানন্দের এবং তারপর হয়তো এর এইটা ভালো লেগেছে বেশি ওইটা ভালো লেগেছে বেশি হতে পারে হয়তো আছে এটা খালি ভালো লেগেছে কাতে চোখাতে হয় আর কিছু অ্যানালিটিক্যাল কিছু বলতে পারবো না আর কিছু বলা সম্ভব না আবার বিদেশি কিছু কিছু প্রোডাকশান খুব ভালো লেগেছে যেগুলো আগে উল্লেখ করেছি যেমন লিটল বুর্ডের ওয়াটার লাভলি বার আমার খুব ভালো লেগেছে ওই প্রোডাকশন তারপরে ওই থিয়েটারের কিছু টেন ডেজ দ্যুট দল বা ওদের ওই গুড ও গ্যালিলিও শিখতে পারছি তারপরে শেখা অনেক সময় ডাইরেক্ট না হয়েও একটা স্ট্যান্ডার্ড সম্বন্ধে ধারণা করে হাউ গুড বি যেমন করেন কিন্তু যেভাবে উনি করেছেন এবং প্রচন্ড লাইট ব্যবহার করেন যা কোনোটাই আমার নেই দুটোর একটাও কিন্তু উনি যেভাবে দেখিয়েছেন তার থেকে আমি অনেক আইডিয়া পেয়েছি আমার মনে হয় যে ওই যে মানুষ দিয়ে একটা ইউনিফর্ম সোলজার বন্ধুকার দেখি কিন্তু ওটা আমি অনেক না কিন্তু সাহস দেয় আচ্ছা এইটা যদি করা যায় হয়তো সেখানে কোথাও দাগিনি কর না থিয়েট্রিক করার পেছনে ওইটা হয়তো রয়েছে আমি খুব বলতে পারবো না হয়তো রয়েছে এরম ধরনের হয়তো থিয়েটারে একটা নতুন শেখার ব্যাপারে অনেক ক্ষেত্রে হয়তো আমি ডাইরেক্ট ইনফ্লুয়েস রয়েছি বা জন লিটল বুড এট এভলি বর ওই রকম একটা ওই জিনিসটা হয়তো এতদিন পরে খাটমার্কিং আমি খাই পারলাম কিন্তু করবার ইচ্ছে আমার তখন থেকে এক্সাম্পল কিন্তু জন লিটল বুর্ড করা সম্ভব এটা মাথায় রয়েছে ইট ক্যান বিজে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স হয়তো আছে এই তো কটা নাম আপনি তো সব বিদেশি নাম গুলো বললেন তাহলে এখানে শেষ করা যাক তবে আমার একটা ইচ্ছে হবে বাদলদা আপনি আপনার নতুন নাটকের মধ্যে আমার কাছে নেই পুরনো গুলো বাংলায় আছে যদি বলেন তাহলে কটা বাজলো চারটে চারটা বাজতে পাঁচ আছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে বাদল দা আবার হয়তো সেটা একটা ওই রিডিং এর জন্য একদিন আবার পড়লো